মানবতার সমাধান যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে আপনাদের সকলকে প্রাণালা শুভেচ্ছা আমরা সাধারণত যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেখানে আমরা বিজ্ঞ আলোচকদের আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তারা কোরআন ও সন্ন্যায়ের আলোকে বিষয়টাকে পরিস্ফুট করে তোলেন যথারীতি আজকেও আমরা সেই ধারাবাহিক কোথায় আমাদের স্টুডিওতে যে সমস্ত অতিথি দিবেনদেরকে আমন্দন জানিয়েছি প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে যাচ্ছি আমার নানটিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমদিন শেখ আহমদুল্লাহ আর আমার সর্ব বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমদ্দিন শেখ মুজাফর বিনসুল আসসালাম আর আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমদ্দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলোচনা করব সেটি হচ্ছে হজ এর উপকারিতা এখন যে পর্বটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি যে হজ যে উদ্দেশ্য এসেছে এবং যে মহান লক্ষ্য নিয়ে আল্লাহ রবুল্লা আয়মিন হজকে ফরজ করেছেন আমরা কোনো সেই হজের উপকারিতা পাচ্ছি না আসলে কি পাচ্ছি না পাচ্ছি না হজ কিন্তু আমাদের কোনো বৈপ্লবিক পরিবর্তন আনে না আমরা হাজি তবে কেন আমরা সলাতাদায়কারী হই না আমরা হাজি কেন আমরা সুদ ঘুষ অন্যায় অবিচার সেগুলি বর্জন করি না কেন জমিদখল আত্মসাত সেগুলির অন্যায় থেকে আমরা নিবৃত নিজেকে রাখতে পারি না এসব বিষয়ে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো হজের যে যথার্থ উপকারিতা এটা না পাওয়ার পিছনে কিছু কারণ নিহিত রয়েছে চলুন আমরা এই কারণগুলি নিয়ে অতিথিদের সাথে আলোচনায় যুক্তি আমি আলোচনার আহ্বান জানাবো আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ জাগতিক ফলাফলের কথা আমরা বলেছি হয়তো আরো বিভিন্ন পর্বে আলোচনা করব যেমন হজ করলে চলে যায় হজ করলে তাকুয়া তৈরি হয় হজ করলে আত্মনিয়ন্ত্রণ হয় কিন্তু বাস্তবে দেখছি অনেকে হজ করে এটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না আমরা স্বভাবতই বুঝতে পারি যে একটা ঔষধ থেকে ফল পেতে গেলে চিকিৎসক তার ব্যবস্থাপত্রে যেভাবে ঔষধটা এবং ঔষধের সাথে পথ্যগুলো খাওয়ার নির্দেশ দিয়েছেন ওইভাবে ভর করতে হবে নইলে ঔষধের ভুলে নয় ব্যবহারের ভুলে ঔষধের উপকারিতা পাওয়া যায় না ঠিক তেমনি হজের জন্য আমরা যদি হজ থেকে সত্যিকার উপকার পেতে চাই দুনিয়াবী এবং আকেরাতে তাহলে হজটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে হজের ব্যবস্থা পত্র দিয়েছেন সেইভাবে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর কথা বলেছেন হজ প্রসঙ্গে আলবাব হজ আল্লাহ বললেন আল্লাহ আশ্রমাদ হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস যারা হজের সিদ্ধান্ত নিবে যারা হজের সিদ্ধান্ত নেবে হজের ভিতরে তারা কোনো গণায়ের কাজ অন্যায় কাজ করবে না কোনো অবৈধ অশালীন কাজ করবে না এবং কোনো ঝগড়া বিবাদ করবে না এরপরে আল্লাহ আমাদের বললেন যে তোমরাও হজে যাওয়ার আগে কিছু পাথেও সংগ্রহ করো হজে যেয়ে যেন না করো আর উত্তম পাথে হলো তাকুয়া এক্ষেত্রে আসলে তাকুয়া সব এবাদতের মাধ্যমে তাকুয়া অর্জন করতে হয় আর হজে যাওয়ার আগে তাকুয়া অন্তত কিছুটা সাথে নিয়ে যেতে হয় অর্থাৎ আমার ভিতরে তাকোয়া তৈরি করতে হবে আমি গোনাহা থেকে মুক্ত হব হারাম থেকে মুক্ত হব তাকুয়ার সিদ্ধান্ত মানসিক নিয়েই হজে আমরা অনেকেই হজে যাচ্ছি আমরা তাকুয়া সাথেও নিচ্ছি না তাকুয়া অর্জনেরও চেষ্টা করছি না এই জন্য আমাদের প্রথম যে ভুলটা আমরা করছি হজের আগে আমরা সকল গোনাহা থেকে তবাক করে আর কখনো এই গোনায় ফিরে যাব না এই দিন সিদ্ধান্ত নিয়ে হজ থেকে নতুন জীবন শুরু করবো এই সিদ্ধান্ত নিয়ে সুন্না মোতাবেক হজ করে আবেগ দিয়ে হজের সকল পালন করব এই চিন্তা নিয়ে যদি কেউ হজে যান এবং চেষ্টা করেন তিনি অবশ্যই হজের ফল ফল আপনার দিয়ে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলো যে আমাদেরকে টাকোয়া অর্জনের জন্য বের হতে গেলে টাকার অর্জনের মানসিকতা নিয়ে বের বেরোয়ার সাথে আল্লাহ বললেন তো তোমরা পাথেও নেয় সবচেয়ে অর্থাৎ হজে যাওয়ার সময় টাকাও নিতে হবে ডলার নিতে হবে কেন আমরা হজের সেই ফায়দাটা পাচ্ছি না যদি এখানে দেখি যে এখলাস নিহতের যে বিশুদ্ধতা এখানে হয়তো অনেক জায়গায় ঘাটতি থাকে অনেকেই হয়তো অর্থ সম্পদ হয়ে গেছে অথবা শিল্পপতি ব্যবসায়ী যে হজে না গেলে কেমন হয় আরে সে হজ লখক লাগিয়ে দিলাম কিন্তু বাস্তবে সেখানে যে লীল আল্লাহকে সন্তুষ্ট করার হজে যাওয়া সেটা এখানে এটা কারণ হতে পারে আপনি কি মনে করেন হজের কার্যকর দিকটা তখন আমি পাব তখন আমার জীবনের কল্যাণ বা প্রভাব আমার জীবন বিস্তার করবে যখন আমার এখলাসে নেওয়া হবে অর্থাৎ নিয়াতের পরিশুদ্ধি হবে আমি বলবে তাই প্রথম শর্ত নাই অধিকাংশ যদি হজ না করি তাহলে মানুষ কি বলবে আরেকটা হলো আমার আগে ছোট ভাই হজ আর তার হজ করার কারণে আমি একটা বছর দুইটা বছর যাবত মানুষের বিভিন্ন কথা বত শুনছি এই যে একটা মানসিক আগে থেকেই এই ব্যক্তির একলাস নেই হজ যতই করুক আর একটা হলো বন্ধু বান্ধবের ঘটনা যে আমরা এক পার্টনার ব্যবসা করছি কিন্তু দুইজন হজ করছে তিনজন বাকি আছে তা আমি এটা হজটা করতে পারছি দেখা যায় এই অর্থে আমি যদি এটা নেকির উদ্দেশ্যে হয় এটা তো নেকির উদ্দেশ্য না হয় মানুষকে দেখানোর জন্য বেশি হয় লোকে কি বলবে লোকে কি বলবে এটা হচ্ছে মূল এই দৃষ্টিভঙ্গি থাকলে ত্রুটি থাকার কারণে আর যে ব্যক্তির এখলাসের ত্রুটি থাকবে আমরা উল্লেখ করতে পারি এক্লাসের ঘাটতি সংকল্পের দৃঢ়তার একটা ঘাটতি যেমন অনেকেই ছেলে বাইরে থাকে বা টাকা পয়সা হয়ে গেছে বাপ মাকে টাকা দেওয়া হস করো মানে পুরস্কার গুলো পাবো হজ করে আমি এই মানে আল্লাহর নেয়ামত লাভ করব আল্লাহ আমাকে কবুল করবেন এই যে যজবা আবেগ এটা থাকে না একটা জিনিসের কাছে যে সমাজে কিন্তু আমরা একটা অহেতুক বিতর্ক দেখি সেটা হলো হাজি আর আল্জাজ আপনাকে আসলে আসছে সমস্ত আল্লাহ কোনটা তো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হজের ব্যাপারে বিষয়টিকে এক্সট্রা কেয়ার নিতে হবে অন্য কেন আল্লাহর উদ্দেশ্যে তাহলে হজ সম্পর্কিত আয়াতগুলোতে আমরা দেখি যে এখানে একলা প্রতি আলাদা কেয়ার নেওয়ার একটা ইঙ্গিত আমরা আয়া থেকে পাচ্ছি অথচ দুঃখজনক বিষয় যে আমাদের সমাজে আমরা হজকে কেন্দ্র করে হজের আগে থেকে যে অনুষ্ঠান শুরু করি ওইগুলাই প্রমাণ করে যে একস থেকে আমরা তাহলে আমার এখানে যদি মূল অর্থাৎ নিয়ত যদি ঘাপলা থেকে যায় তাহলে মূল হজের অর্থটাই পাওয়া গেলটাই হারিয়ে হজের আনুষ্ঠানিকতা সঙ্গে বলছিলাম আমাদের দেশে বাঙালি সমাজে একটা কালচার আছে যে হজের আগে যিনি হজ করতে যাবেন তিনি একটা অনুষ্ঠান করেন এটা দেশের বিভিন্ন জায়গাতে বিরাজমান আছে অনুষ্ঠান করে দেশের মরল মাতব পরিচিত অপরিচিত বন্ধু সবাইকে ডাকায় খান ডাকডোল বাজায় এটা এক সময় যখন জাহাজপতি মানুষ হজে যেতেন হয়তোবা তখন ভালো দৃষ্টিভঙ্গি ছিল যে লোকটার ফিরে আসে কি না আসে অনেকেই মারা যেতেন বিদায়টিতে নিয়ে যাওয়া কিন্তু এখন যেটা হয়ে গেছে ঘটা করে রীতিমতো জানায় দেওয়া অনেকেই এরকম অনুষ্ঠান করার পরে এমন হয়েছে ঢাকা থেকে ফেরত আফসেন হজায় তার যাওয়া হয়নি তো এই যে আমি ঘটা করে জানাচ্ছি আমার ঘটা করার দরকারটা কি আমার এই অনুষ্ঠানটাই তো আসলে যেখানে আমরা কিছু অর্থ ব্যয় করি আমি একটু মানে শ্রুতিকটু হলে বিষয়টা বলতে হচ্ছে আমরা যেখানে একটু অর্থ ব্যয় করি আমরা চিন্তা করি সেখানে এ বাদত আমার বেনিফিট কি পাইলাম আমরা নগদ কিছু পেতে চাই জাকাত দিলে চিন্তা করি যে একটু দানশীলতার তত সুনামটা একটু পাই হজের ক্ষেত্রে কিছু টাকা যদি ব্যয় করি চিন্তা করি যে কিছু টাকা ব্যয় করলাম একটু যদি আমার সমাজে একটু আমার ভ্যালু না বাড়লো কেমন হলাস নষ্ট হওয়ার জন্য আরেকটি বড় কারণ হল যেটা শেখ উঠেছিলেন আলহাজ এবং হাজির গন্ডগোল আমাদের সমাজে আলহাজ আর হাজি কোনটা ঠিক এটা তো পরের কথা এর আগের কথা হলো হজ করলে যে আপনার একটা টাইটেল লাগাইতে হবে এই দৃষ্টিভঙ্গি কোথেকে আসছে এটা তো ইসলাম কোনোভাবে সমর্থন করে না আমরা তো ঠিক আছে। আপনি সালাতেন আপনি তো আল মুসল্লি অমুক বলেন না আপনি আদায় করেন শুধু আস এটা বলেন না অতএব হজের ক্ষেত্রে এটা কেন এই ট্র্যাডিশনটা অত্যন্ত উর্দু বা ফার্সিতে বলা হয় আরবিতে বললে ওটাতে আলিফলাম যুগ হয় আলহাজ হয় এর শব্দ অর্থ যিনি হজ করেছেন তিনি বা হজের ইচ্ছা করেছেন তিনি সেই ব্যক্তি রীতিমতো আমার জীবনের একটা ঘটনা ভদ্রলোক আমার মসজিদে ঢাকাতে উনি একটা অনুদান দিয়েছেন অনুদান দেওয়ার পর ওনাকে যেমন বই লিখছি আমি ওনার নাম লিখলাম খুব বড়ো মানুষ উনি নাম লেখার শুরুতে ওনার নাম লিখলাম লেখার পর উনি আমাকে বললেন যে সাহেব খুব আহত হলাম আমি কেন আহত হলেন কেন আপনি বললেন যে আল্লাহ তো আমাকে পশ্চিম দিকে নিয়েছিল শুধু এটা নয় আমরা অনেক সময় দুইবার হজ করলে প্রকাশ করার জন্য বলি যে আমার দ্বিতীয় হজের জানটা নিয়ে আসো যে হাজির সাহেব এই কথাটা নিজে নাচে অন্য যদি কেউ বলে ফেলে এটার জন্য হাজির সাহেবের কোন হবে না অবশ্যই কিন্তু যখনই তার মনের ভিতরে এই আবেগের হাজি বলা হোক এটা তো তার পুরো আপনার কথা একটু আমি এই নরম বাক্যটা হাজি বানাচ্ছে এমনকি এই কথার কারণে আসছে যে যিনি বলবেন একজনকে সম্মানের সাথে বললে আপত্তি নেই কিন্তু এটার প্রভাবটা খারাপ হিসাবে অনুপ ভাবে যদি কোনো ব্যক্তিকে হাজি হিসাবে সম্বোধন না করা হয় পরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন সম্বোধন করা হলো না এই জন্যই হলো আল ইরাদা ইচ্ছা করা আর নিয়াদ নিয়াত করা সুতরাং এই নিয়াদ টা যদি আপনার টাকা খাঁটি যদি না হয় হজ্জার মার্চে জাহানার হাজরা আসরাদ কে চুম্বুন নেওয়ার জন্য পাঁচ ঘন্টা যদি মাথা দিয়ে থাকেন ওর মধ্যে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছিল কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাথে আজ সকাল ছটায় বাংলাদেশে বাংলায়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 मृत्यु कमना चाहिए हे अल्लाह जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्युम पक्षे कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता পাঁচ হাজার ছশো একাত্তর আলাইকুম রহমতুলাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য যদিও দর্শক যে কথা আমরা বলতেছিলাম যে কেন আমরা হজের যে সুমিষ্টতা হজ যে আমাদেরকে আধ্যাত্মিক পরিবর্তন এনে দেবে আমাদের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন আনবে সেটা আমরা এই সাদ কেন পাচ্ছি না এর কারণ নিয়ে আমরা অতিথিবৃন্দদের সাথে সমস্ত আলোচনায় যোগ দিয়েছিলাম আমরা ফিরে যাচ্ছি তাদের সাথে কথা বলার জন্য সেটা হলো এই যে লকবের এই দৌরাত্মাধি লাগানো এটা নিয়ে যে হচ্ছে এগুলি নেহায়তেই গরহিত কাজ কারণ আপনি এর বিনিময়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান তাহলে আপনি লিও ঝিল্লা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ সম্পাদন করুন এখানে একটা জিনিস আমরা বলতে পারি যেটা হলো যে অন্যান্যতা তো আপনার সলাফ সিয়াম সবাই করে কিন্তু হজ করতে তো অর্থ লাগে অর্থ লাগে সুতরাং এটা একটু বিশেষভাবে প্রকাশ না করলে কেমন হয় এই একটা দৃষ্টিভঙ্গি বোধহয় কাজ করছে এখানে আর কি তো এইভাবে এই ধরনের লেখব লাগিয়ে এই ধরনের মানে প্রশংসা করানোর উদ্দেশ্য করলে আপনার হজটাই তো বাতিল হয়ে যাচ্ছে অবশ্যই হাদিসের ভিতরে স্পষ্ট আসছে রসুল আকরাম সাল্লাম বলেন বান্দা যখন কোনো আমল করে অন্য কাউকে খুশি করার জন্য বা কারোর কাছে ভালো হওয়ার জন্য এরা তিনে জাহান নামে যাচ্ছে কারণ তাদের জাহান নামে তো যাচ্ছে এর কারণ ছিল না কষ্ট করেছেন কিন্তু মানুষের কাছ থেকে প্রশংসা করানোর যে একেবারে যে চেতনাটা এটাকে দূর করতে না পারাতে তিনি সবই হারিয়েছেন জি জি হজের উপকারিতাকে নষ্ট করে দেয় যে কারণে তার ভিতরে এক্লাসের তো আলোচনা হল আমার মনে হয় আরও একটি বিষয় আলোচনা আসা খুবই দরকার সেটা হলো যে আমাদের দেশে সাধারণত যারা হস করেন হজে মা বোনরা জন্য যেহেতু মাহারামের প্রয়োজন হয় আর সব ক্ষেত্রে মাহারাম মিলানো খুব কঠিন হয়ে যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় বহু মা বোনরা শুধু হজে নয় ওমরাতে এটা বেশি হয় হজে একটু কম এমন ব্যক্তিকে মাহারাম কাগজে কলমে বানিয়ে ভিসা লাগানো হয় কারণ সৌদি আমরা সেই ভিসা লাগাবে না যতক্ষণ পর্যন্ত ওই ভদ্র মহিলার সঙ্গে তার কোনো মাহারামের পাসপোর্ট অ্যাটাচ না হবে প্রমাণ না করবো আমি এটাকে এইভাবে বলবো যে কেউ যদি এই ভালো কাজ করতে গিয়ে বন্ধর আশ্রয় নেন প্রতারণার আছেন অবৈধ কাজ করেন তাহলে আমরা তাদেরকে বলবো যে আল্লাহ আল্লাহ আপনি আল্লাহকে ভয় করেন নিশ্চয় ফাইদার জন্য আর এই জাগতিক ফায়দার স্বার্থে তিনি তারা এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন এটা আমরা প্রত্যাশা করবো তাই না এখানে একটা ছোট্ট বিষয় সংযোগ করা যায় আমরা অনেক মা ভিতরে দেখেছি এবাদতের অস্থিরতা আমরা যতই বলে আপনার ভিতরে হজ তো খরচ হয়নি আপনার মাহারাম নেই মানে আল্লাহ আপনাকে আমি এই মানে বিষয়টা হয় কি যে এবাদতের আবেগ তাকে হজের সবাবার সবাব ঘরে বসে পাওয়ার মতো রসুল্লাহ যেহেতু আমরা বলবো হজ পিকনিক নয় হজ কোনো জায়গা দেখা নয় হজ একটা যেহেতু আপনার উপর নেই আপনি কেন অস্থির হবেন হজ করার জন্য মাহরাম হলে আলহামদুল্লাহ হজ যাবেন নইলে অন্যান্য এবাদতের মাধ্যমে আল্লাহ যে এবাদতের মাপকাঠি নবী মোহাম্মদ তিনি যে রুল যে পদ্ধতি দিয়ে গেছেন এই পদ্ধতি অবলম্বন না করে এবাদত বেশি করে আবেগী হয়ে কোনো লাভ নেই রসুল্লা সালামের যুগে তিনজন ইবাদত গুলোকে তারা কম মনে করলো কম মনে করে তারা কারণ বসেলো যে রসুল্লা সাল্লামের আগের গুণা পরের গুণা সব মাপ তিনি কম করতে পারেন এটা স্বাভাবিক কিন্তু আমাদের কম করলে চলবে না চলবে না সুতরাং একজন বললো না আমি দিনে শ্যাম পালন করব কোনদিন শ্যাম বাদ না আরেকজন বলল ওলা আতা আমি বিবাহ করব না এই তিনটি কথা বললো একজন বেশি এবদত করবে বেশি বেশি শ্যাম পালন করবে এই কথা বলে চলে যাচ্ছে ইতিমধ্যে রসুল কি আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি বড় তাকু অন্য হাদিসে আসছে ফিল এই পৃথিবীতে আমার মতো বড় তাকু কেউ নেই অথচ আমি শ্যাম পালন করি আমার সোন থেকে মুখ ফিরে নিল ওই ব্যক্তি আমার উন্মত নয় সুতরাং আমাকে দেখতে হবে রসুল্লাহ সাল্লামের মানে পদ্ধতিটা কি তার রুলটা কি যদি বেশি করে এই তিনজন সাহাবি দেখলেন পরে দুই রাকাতের বেশি সালাত দুই রাখাত পড়া যাবে পড়তে গেছে তখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি দুই রাখাতের বেশি সালাত পড়ছো কেন তখন ওই ব্যক্তি উল্টা বলছে আল্লাহ কারণে শাস্তি দেবেন তখন তো হতেনা তখন তিনি বললেন এই সোনাতের মানে খিলাপ করছো সোননাথের বিরোধিতা করছো এই জন্য তোমাকে শাস্তি দেবে আল্লাহরুল সালাতের কারণ নাই সুতরাং যে ব্যক্তি হজ করবে। মনে করছেন যে আমি হজে অনেক এবদত করছি যার কারণে আমি নেকি পাবো না এবার করতে গিয়ে যে সুন্নাতের খেলাফ হচ্ছে এই সুননাথের খেলাফ করার কারণে বাতিল হয়ে যাই হজের ক্ষেত্রে ভুল হয় আমাদের যেটা কারণে আমরা উপকারী থেকে বঞ্চিত হই সেটা হলো বিশেষ করে আরাফাতের ময়দান থেকে আমরা যখন নয় তারিখে চলে যাব দশ তারিখে অর্থাৎ ঈদের দিনে আমরা হজের তফ করবো এরপরে যে রাতগুলো এই রাতগুলো মিনাতে যাপন করা রসুল আলাম সাল্লা সাল্লামের সুননাথ কিন্তু এক্ষেত্রে আমাদের দেশ থেকে বাংলাদেশ ভারত থেকে যে হাজিরা আসেন তাদেরকে যারা নিয়ে আসেন তারা হয় অর্থ বাঁচানোর জন্য অথবা যে জন্যই হোক বেশিরভাগ ক্ষেত্রে হোটেলে যাপনটা অনেকের মতো সুননাথ এটা পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে আমরা হজের যে প্রকৃত ফায়দা হল রসমের হচ্ছে না একটা কারণ যেতে গেলে আমাদেরকে যে সে এখলাস টা থাকে না চতুর্থ যেটা আমরা সূত্রপাত করি সেটা হলো হজ যে আমরা যা বলি যা করি সেগুলির মর্ম কথাও বুঝি না আনুষ্ঠানিকতা মনে করে চলে আসি বলেই হজের স্বাদ না তা আসুন আমরা বিষয়গুলি হৃদয় করার চেষ্টা করি আল্লাহ রব্হ আলম اماده সকলকে তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সংগতিশীল মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম <laughs> जीवन बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच आज रत साढ़े नुन सम्प्रचार सकाल